এক মাসালা দুইটা হয়ে যাবে এখন প্রথম কতা হল এই যে বুড়িটা গরু সাগল মহিষ হালাল প্রাণী যেগুলোর গোষ্ঠ খাওয়া হালাল বুড়িটা কিন্তু একটা চর্বি চর্বি খাবার তো চর্বি জিনিস খাওয়া যায় যাচ্ছে কিনা এই ব্যাপারে কোনো দ্বিমত নাই এ ব্যাপারে সবাই একমত যে যে কোনো হালাল প্রাণীর যেই প্রাণীর গোষ্ঠ খাওয়া হালাল সেই প্রাণীর একশো সচল্লিশ নম্বর বলেন যে ইহুদিদের উপরে আমি কিছু কিছু হালাল জিনিসও হারাম করে দিয়েছিলাম তন্মধ্যে একটা হলো এদেরকে গরু ছাগলের চর্বি হারাম নিষেধ করা হয়েছিল ইহুদিদের জন্য এটা হারাম ছিল আল্লাপাক আমাদের জন্য এটাকে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 গোবর গুলা কিন্তু ওই বুড়ির রন্ধ্রে রন্দ্রে কিন্তু এটার ভিতরে যে আবরণটা আছে এটা সিদ্ধ করে তো পালাইতে হবে সিদ্ধ করা ছাড়া কিন্তু আপনি এটাকে ইয়ে করতে না সিদ্ধ যখন করতে তখন কিছু গোবর কিন্তু থাকবে কিছু গোবর থাকলে যখন সিদ্ধ করতেছেন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 বস্তর ভিতরে এখন এটা কিনা কিন্তু যদি আপনি গরম পানিতে দেন এবং সেটাকে ড্রেসিং করেন তখন হালাল হবে কিনা ঠিক ওই বুড়ির ব্যাপারে একই মাসাল এই ব্যাপারে আহালুল আলেমদের মধ্যে একতালাপ আছে প্রথম কথা হলো আহলুল আলমদের মধ্যে এটা খাওয়া যাবে কি যাবে না এটা নিয়ে আলাই এবং সাহাফি আজহাবের শুধুমাত্র ইমাম শাহফি রহমতুল্লাহ আলহী এই তিনজনের মতামত হল যে এই বুডির যখন ওই গোবরটা এখানে ঢুকে যাবে সিদ্ধ করা হবে বা ওই ড্রেসিং করা মুরগির ফ্যাট সহকারে এটাকে গরম পানিতে দেওয়া হবে তখন এটা খাওয়া যাবে না এটা খাওয়া মাকরুয়ের তাহারিমি এবং কেউ কেউ এটাকে না যায় বলছেন এটা খাওয়া যাবে না মাকরুয়ে তাহারিমি মানে হারামের কাছাকাছি এটা খাওয়া নিষেধ এখন যারা বলছেন যে এটা খাওয়া নিষেধ তাহলে হানাফি মাঝাবের দুইজন হানাফি মাজাব কিন্তু এরকম বড় বড় আরো পক্ষী আছে তারা এই দিকে নাই এদের ওনাদের মতামত হইলো যে এটা খাওয়া যাবে না এটা নাজাতে নাজাজ্ভুক্ত সুতরাং এটি খাওয়া মাকৃত এবং এই ফতোয়া ফাতহুল কাদির আনাফি মাজাবের প্রখ্যাত কিতাব ফাতহুল কাদির রাব্দুল মোহতার তারপরে হাসিয়াত আলা মারাকল পালা এসব কিতাবে ফতোয়াটা লেখা আছে আচ্ছা এখন এটা দলিল কি এটা খাওয়া যাবে না কেন এটা দলিল দলিল হল সহি আল বখারির একশো নম্বর হাদিস আবদুল্লা ইবন মাসুদ রাদি আল্লাহরাহ থেকে বর্ণিত আবদুল্লা ইবনী মাসুদ রাদি আল্লাহ বলেন আমাকে নবিসাম একদিন বললেন যে তুমি তিনটা ফাঁফ নিয়ে আসো আমি টয়লেটে যাব এই জন্য আমার জন্য তিনটা পাথর নিয়ে জন্য। আসে আব্দুলা বলতেছেন আমি অনেক খুঁজলাম খুঁজে খুঁজে দুইটা পাথর পাইছি আরেকটা না তো আমি শেষ পর্যন্ত একটা গোবরের টুকরা শুকনা গোবরের টুকরা নিয়ে আসছি তো নবী সাল্লা সাল্লাম দুটা পাথর গ্রহণ করছেন ওই গোবরটা ফেলে দিয়েছেন ফেলে দিয়ে বলছেন যে হাজা রিক্সুন এটা না পাক এটা আনছ কেন এটা না আচ্ছা এটা হলো এই আহলুল আলমদের মধ্যে উনাদের মতামত আর একদিকে মালিকি মাঝাবের সমস্ত ফকি হাম্বলি মাঝাবের সকল ফকি হানাফি মাঝাবের রহমতুল্লাহি আজহাবের ইমাম জোফার রা এবং অসুবিধা নাই ওনাদের দলিল কি যারা হালাল বলছেন তাদের দলিল তাদের তারা অনেকগুলা অসংখ্য দলিল পেশ করছেন এই সবগুলা দলিল কে শাইখুল ইসলাম ইমাম তাই মিয়া রহমারা ইয়াদুল হাজিল হারামের ব্যাপারে খাওয়ার ব্যাপারে বিশেষ করে যেসব জিনিস খাওয়া হালাল হারাম দলিল, দলিল, এই সকল ব্যাপারে শরীয়তের নীতিমালা হলো প্রত্যেকটা জিনিসে হালাল এটার আশ্লিয়ত হবে মানে হালাল যতক্ষণ পর্যন্ত না এটার উপরে হারামের কোনো দলিল সুস্পষ্ট দলিল আসবে তো এই বুড়ি খাওয়া যে হারাম এই ব্যাপারে সুস্পষ্ট কোনো দলিল আসা নেই পুরান কারিমে কোনো আয়াত নাজির হয় না যে খবরদা তোমরা বুড়ি খাইও না যতক্ষণ দলিল নাই এতক্ষণ এটা হালাল এটা হলো এক নম্বর দলিল দুই নম্বর দলিল হলো স্পষ্ট সহিয়ালি সোহিদ মুসলিমের হাদিস নবী সালামের কাছে এক জামাত সাহাবি আসছিল মদিনাতে তারা অসুস্থ হয়ে গেল তখন আল্লাহ রসুল যে নবী সালাম ওটের ফস্রাব খাইতে বললেন যদি হারামে হইতো নবী সালাম হারাম খাইতে নির্দেশ দিয়েছেন তাদেরকে এই জন্য ফোকাহাই কালাম বলেন হালাল প্রাণী যেগুলোর গোষ্ঠ খাওয়া হালাল এইগুলার এখানে আবার ওই ওই পক্ষ প্রশ্ন তুলছেন যে নাম এখানে খাইতে বলছেন ওষুধের জন্য তো এই পক্ষের উত্তর হলো যে নবী সুলাম স্পষ্ট করে বলছেন যে আল্লাহ কোনো প্রস্রাব তো সুতরাং এখানে যদি ওই গোবরের তাসির এখানে তো আমরা সরাসরি গোবর কিন্তু খাচ্ছি না গোবর খাচ্ছি না কিন্তু গবরের একটা তাসির ওখানে যাচ্ছে অথবা জিজ্ঞাসা করা হলো যে মারা বেদল গানাম মানে ছাগলের খোয়ারের মধ্যে আমরা নামাজ করতে পারবো কিনা নবী সালাম হচ্ছে ওখানে চলা তাদাই করো কারণ এর মধ্যে বরকত আছে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 হারাম জিনিস খাচ্ছে জিনেরা তো স্পষ্ট জিনদের খাবার রকম আরো অনেকগুলা দলিলের ভিত্তিতে ওনারা সকলে মালিকি মাজাবে সবাই হাম্বলি মাঝাবে সবাই হানাহি মাজাবের ইমাম মহাম্মদ হাসান রহমতুল্লাহ ইমাম জফার রহমি সকল ফকি ইমাম শাহি সারা সবাই বলছেন যে এটা খাওয়া বড়ি খাওয়া হালাল এবং সাইখুল ইসলাম ইমাম ইবিন তাইমিয়া রহমাউল্লাহ সবগুলা মত একত্রিত করে যত দলিল প্রমাণ আছে সব তিনি মাঝমুহ ফতোয়ার মধ্যে একত্রিত করেছেন আচ্ছা এখন কথা হলো এই দুইটা মতের মধ্যে আমরা কোন মতটাকে অগ্রাধিকার দিব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 আহলুল আলেমদের একজনকেও আমি পাই নাই যারা এটাকে না উনি অনেক বড় বড় তা ইমামা আলেক রহমত তিনি বলছেন আমি কোনো আহুল আলেম কে পাই নাই যারা এটা নিষেধ করছেন এটাকে নাজাজ বলছেন এরকম কোন আহলুল আলেম পাইনি আর ইবনুল মনজের বলছেন যে এই ব্যাপারে সমস্ত আহলুল এলম আজমা এজমা পোষণ করছেন তাহলে আমরা কোদামার এই বক্তব্যের মাধ্যমে কিছু জানতে পারলাম আরেকটা হলো ফতোয়া এটা হলো সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া সংক্রান্ত ওলামা পরিষদ তারা বলছেন যে এগুলো খাওয়ার ব্যাপারে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নাই সম্পূর্ণ হালাল এগুলো খাওয়া যাবে हाल चौ हराम मध्य प्रश्न बुडी खा जा खावा क्या तो असुविधा नाई सम्पूर्ण हालाल एक क्षेत्र अवकाश नहीं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 হানাফি মাঝাবের যে পতোয়া অনুযায়ী হয়ে গেল যে আপনি এখানে খাওয়ার জন্য আবার আপনি চেঞ্জ করতেছেন এই এই ব্যাপারে আমরা স্পষ্ট আলোচনা করলাম এখন খাবেন কি খাবেন না এটা সিদ্ধান্ত নেবেন আপনারাই ফা মত শবাইকে তৌফিক দিন সবহানা